নিহদি সব ইর হল বসে অনবমনি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 إسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي তলিম কমাবাদ ফকত কোহ রা রা কমন মহিআনি রই দেখ सबकिछ के समस्त सृष्टि जगत के रही ज्ञान बार देखार बहरे तर चोखे आड़े कोचु अस्पष्ट होते पर लुकाते पर जिन्हें दृश्य एदृश्य सम्पर् ज्ञानी आलिमईबे अशा जा আলমুল গেব বা আলেম আলম গাইবের অদৃশ্যের জগৎ তা সম্পর্কেও তিনি আলেম জ্ঞানী এবং যা কিছু আমরা প্রত্যক্ষ করি দেখতে পারি তাও তিনি দেখেন এবং জানেন সাল্লা সালাম নাজিল হুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি যিনিও মানুষ ছিলেন মানুষ এবং বাসারা রসুল ইল্লা বাসারা হালকুন্ত কোরআন করিমি আল্লাহ বলছেন যে নবী মোহাম্মদ এবং রসুল ছাড়া আর কিছু নয় সুতরাং মানুষ চোখের সামনে যা কিছু থাকে তা দেখে যা তার সামনে হাজির তাই হাজির আর যা কিছু তার মানুষের চোখের আড়ালেতা হচ্ছে গোপনীয় অস্পষ্ট তাই ছিল নবী কেরিম সাল্লা ক্ষেত্রে নবীও হাজের নাজির ছিলেন না নবীকে যারা হাজের নাজির বলে তারা সিরকি আকিতা রাখে নবী হাজির মানে সব জায়গায় হাজির একজন নবী প্রত্যেকটি জায়গায় হাজির আর নাজির মানে সবকিছুই দেখেন যিনি এই গুণগুলি আল্লাহ রব গুলামগুণ আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব জায়গায় হাজির সত্তার দিক থেকে না সত্তারের দিক থেকে তিনি মহান আরো মহান রব মহান আরে সমুন্নত সমস্ত সৃষ্টির অর্ধে জাতের দিক থেকে নয় বরং জ্ঞানের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে দেখার দিক থেকে শোনার দিক থেকে আল্লাহ রবুল্লা আলমীকে হাজির বলা যেতে পারে নাজের মানে প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষকারী সব কিছুর ওপর নজর যার থাকে আল্লাহ রব্বুল্লা আলম সবকিছুই দেখেন তার মহান আরসের সমুন্নত থেকেই সবকিছুকে তিনি দেখেন কোনো কিছুই অস্পষ্ট নয় তার ওপর কিন্তু এটা মানুষের যে নবী সাথে করা বড় সির্ক সে আগে সব সিরকি আঁকি দেয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বুঝে গেছি আলহামদুলিল্লাহ যেগুলো সির্ক আর যারা বুঝতে নি সংশয় রয়েছে তাদের বুঝার চেষ্টা করা উচিত কোরআন এবং হাদিসের আলোকে ও হির আলোকে আর যারা জেনে গেছেন তারা আপনজন মুসলিম জাতি দেশবাসী এলাকাবাসী তাদেরকে সহি আকিদার সঠিক বিষয়ের দাওয়াত দেবেন না হলে এইরকম শিরকি আকিদা যদি থেকে যায় কোনো আমল কবুল হবে না কোন আমল টিকবে না সমস্ত জলে ছাই হয়ে যাবে শিরক হচ্ছে আগুনের মতো আর আমল গুলি কাঠ লকড়ির মতো জ্বালানির মতো এই শিরকে জলে শেষ হয়ে যাবে লাইন আশরাকাল ইহাবাতার না মালক হে নবী তুমিও যদি শির করো তোমার আগে সমস্ত নবীকে কথা বলা হয়েছে যে কোনো নবীকে যদি শির্ক করার নাম তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে আল্লাহর উপরে যেন সিরক থেকে বেদাত থেকে বেঁচে থাকার তফি দান করেন আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে অষ্টম পর্ব আট নম্বর বিষয়বস্তু আল আফিদাতুল ওয়াসেতিয়া নামক কিতাব প্রখ্যাত ইমাম মজাদ্দেদ সংস্কারক শৈখুল ইসলাম ইভিনেতে ইমা রাহেমা হল্লার সে কিতাব আল আকিদ আল ওয়াসেতিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে মহান আল্লাহর দুটো চোখ রয়েছে চোখ আছে এবং দুটো চোখ আছে চোখের প্রমাণ করানি কেরিমে রয়েছে রসোর আল্লাহ হাদিস রয়েছে এবং দুই চোখের প্রমাণ রয়েছে আল্লাহ রবুল আলমিনের চক্ষু আল্লাহর মত যেমন আল্লাহ কার মতো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তো কি কারোর সাথে তুলনা করবেন আল্লাহ নিজের মতো হ্যাঁ আল্লাহর সত্তা আল্লাহর মতো কোন সৃষ্টির সাথে যেমন জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে তুলনা নেই তেমনি গুণাবলীর ক্ষেত্রে কোনো তুলনা নেই আল্লাহ রব চক্ষু আছে আল্লাহর চক্ষুর মতো যেমন উপযোগী হয় তেমন চোখ রয়েছে কিন্তু চোখ আছে অন্ধ বলা হয় এক চোখ যদি না থাকে তো কানা বলা হয় এবং দাতজালকে চেনার একমত দাঁতজাল তো দাবি করে আসবে যে আমি আল্লাহর তাই না তো চেনার যেই উপায়টি বলে দিয়েছেন সেটা হচ্ছে যে দেখো তোমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহ বৃষ্টি বর্ষণ করাচ্ছে সাথে দেখাচ্ছে ফসল হয়ে যাচ্ছে সাথে সাথে একজনকে কবর থেকে উঠিয়ে জীবিত করে দেখিয়ে দিচ্ছে ধোকা খাবে না এসব ঝাড় ওই মার্দুদ শয়তানকে দার্জালকে দেওয়া হয়েছে এতে প্রতারিত হবে না সে রিহ্নিত করা একমাত্র উপায় বলা হয়েছে শেখ হল ইসলাম রহমান তিনটি আয়াত পেশ করেছেন একটি আয়াত যথেষ্ট কোরআন আয়াতেও যদি না থাকেও থাকে একটি হাদিস প্রমাণ করার জন্য যথেষ্ট আল্লাহ কোন গুণ বা বিষয় কিন্তু তিন তিনটি আয়াত রয়েছে ভাষ্যকার বলছেন আল্লাহুল হাফিজ মহান মহান আল্লাহ কি বলেন সুরা তুল আয়াত আটচল্লিশ বলছেন আল্লাহ আলমিন লেখক মেরব্বিক হে নবী তোমার প্রতিপালকের ফায়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের যে ফয়সালা হয় সেই ক্ষেত্রে কী করো ধৈর্য ধারণ করো ফয়সালা তোমাকে সুখ দিতে পারে আবার দুঃখিত করতে পারে আল্লাহর ফয়সালা কখনো আপনার পক্ষে হয় বিপক্ষে হয় সৃষ্টিগত ক্ষেত্রে কখনো আনন্দদায়ক কোনো কিছু ভাগ্যে জুটে এই তো খুশির খবর সবাই খুশি হবে ধৈর্যের প্রশ্নে ওঠে তখন সুক্রিয়া আদায় করতে হবে মমিন বান্দা যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন আপনার নিজের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে ভোগের সামগ্রীর ক্ষেত্রে যে কোনো আনন্দ কিছু দেখবেন বা পাবেন তখন কি করবেন সাকার আর সুকরিয়া করবেন এটা আপনার থাকা না খায় আল্লাহ এটা আপনার জন্য কল্যাণ করা হবে লাইন সাক্ষার তুমি আজিদেন রাখো সুকরিয়া আদে আল্লাহ বাড়িয়ে দেবেন আর মমিনের যখন সামনে কোনো কষ্টদায়ক কিছু আসবে আল্লাহর ফায়সালে হয়েছে এমন কিছু যা আপনার জন্য পার্থিব ক্ষেত্রে কষ্টদায়ক আপনার জানের কোনো ক্ষতি হ্যাঁ অথবা ধন সম্পদের ক্ষয়ক্ষতি ছেলে মেয়েদের পরিবারের ক্ষতি এক কথায় যে কোনো শোকের বিষয় দুঃখের বিষয় কষ্টের বিষয় এই ক্ষেত্রে কি করতে হবে ধারণ করতে হবে এই শান্তি আর পৃথিবীর কোনো কেউ পাই না মমিনের সুখ হলেও শান্তি খুশি আর দুঃখ হলেও শান্তি আজাব আল্লাহ আমরির মোমিন হাদিস স্মরণ করাচ্ছে যার অংশগুলি কেটে ফাঁকে ফাঁকা আলোচনা করলাম আজা বললি আমরিল মোহাম মোমিনের বিষয়টি বড় বিষয় কর বিষয় আশ্চর্যের বিষয় ইন আমরা তার সারা জীবনের সবটাই হচ্ছে মঙ্গল আর মঙ্গল কল্যাণ আর কল্যাণ ইন আসা বলে ইমেন আর এটা মোমিন মুসলিম ছাড়া কেউ পাই না হিন্দু না ইয়ুদি না খ্রিস্টান না নাস্তিক না বেদিন হ্যাঁ কেউ পায় না এটা না রাজা ইমানবিহীন যদি রাজা হয় তাও পাই না ইমানবিহী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ পাই না পৃথিবীর প্রতি বিশ্বাস আছে তকদির ক্ষেত্রে অধৈর্য হয়ে যা জাতিতে মমিন মুসলিম সে পাবে কখন শান্তি পাবে হাহাকার নেমে আসবে কষ্ট কোথায় ধৈর্য তার খাঁটি মমিন সত্যিকার যদি মমিন হতে পারে বিষয় সে সুখ শান্তি পেয়েছে ভোগের সামগ্রী পেয়েছে যা আনন্দিত করে তাকে খুশির খবর সাকার আসুকরিয়া দেখ ফাঁকা নাথু দর্রাহ আর যদি কষ্টদায়ক কিছু ক্ষতি হয়েছে হোকরা কেন তার জন্য আর সুখ করছেন আনন্দ করছেন শুক্রিয়া আদে করার জন্য নিয়ামতে বেড়ে গেল আর শুক্রিয়া একটি এবাদত সে মহা পুরস্কার পেলেন শাকেরিনও পুরস্কার পায় আর সবেরিনও পুরস্কার পায় শুকুর গুজারও পুরস্কার পায় কৃতজ্ঞজার আল্লাহ যারা ধৈর্যশীল তারাও পুরস্কার পায় গিয়েছেন লাভ হয়েছে না কষ্ট হয়েছে কষ্ট হয়েছে অসবের লে রবের এটাই ফাইসালা ওখান মার খেয়ে ফিরতে হবে ওহ দেশ হবে মাথা আহত হবে আর সাথী সঙ্গী সতেরো জনকে হারাবে কষ্টদায়ক নয় মানুষ হিসাবে সবার জন্য কষ্ট দাগে এটা কেউ বালা মুসিবত কে বলবে যে আমার খুব সুখে কষ্ট কিন্তু কষ্ট হালকা হয়ে হইলে যখন ধৈর্য ধারণ করতে পারে ধারণের যার যত ইমান মজবুত তার ধৈর্য তত মজবুত তোমার রবের ফেসালার সামনে ধৈর্য ধারণ করো কবে আয়নে না কারণ নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে। আমি তো দেখছি তোমাকে তোমার শত্রুদেরকে দেখছি যখন আমার চোখের সামনে তুমি তো চোখের সামনে থাকতে থাকতে হ্যাঁ যে তাই করবে এই জন্য বহুবার চেষ্টা করেছে কাফেরা ইয়াহুদিরা বহুবার চেষ্টা করেছে আর উৎখাত করার চেষ্টা করেছে মদিনা থেকে চারিদিক থেকে যত আরব কাফের গোতল ছিল খন্দকের যুদ্ধের বেলা সব যুক্তি করে এসেছে এবার কিছুই মুসলিমদের। না একজন মুসলিমকে রাখবো নিশ্চিন্ন নিশ্চিন্ন হয়ে গেছে ইতিহাসের পাতা থেকে এমন হয়ে চলে গেছে তাদের নাম নেওয়ার বংশ পরম্পরা কেউ নাই যে আমার বংশের ছিল ওই গেত ফান ওই ছিল মুসাইলাম ওই ছিল আবু জাহাল আবুল হাব ওই বংশের লোক আমি এই কথা বল আরই এই লোক নাকি জামা আয়ন আর একটা হচ্ছে জামায় তকসির হচ্ছে জামাতিল্ল আমার চোখের সামনে যেহেতু আমার চোখের সামনে এখানে না বহু বচন রয়েছে সেই জন্য এই জন্য যে না আমার ক্ষেত্রে এক বচন ব্যবহার হয়নি বহু বছর ব্যবহার হয় গ্রামার বিষয় হ্যাঁ গ্রামার এটা না হোক যখন যার সাথে সম্পৃক্ত করা হচ্ছে চোখকে তাকে বহু বচন ব্যবহার করা হবে না আমাদের সব দিক অর্থ এটা আল্লাহ রব্বর নিজের সত্তার ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন সেটা তাজিমের জন্য বড়ত্বের জন্য মহত্বের জন্য এবং দুনিয়ার বড়রাও বহু বচন ব্যবহার করে রাষ্ট্রপতি কোনো ঘোষণা করলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত বলে না হ্যাঁ প্রধানমন্ত্রী তার ভাষণ বলে আমরা এই করতে চেয়েছি বলে না বলে না আমরা ইলেকশনে আমরা যদি জিততে পারি আমরা এই করবো আমি এই করব বলে না কিন্তু এগুলো যখন মানুষ এটা নেতা হইলে বলতে পারে তিনি আল্লাহর ক্ষেত্রে বহু বচন কেন এই বুঝে না সেই জন্য যে কথাটি এখানে দেখানো সেটা হচ্ছে আমার চোখের সামনে আছো তো আল্লাহ বলছে আমার চোখের সামনে আল্লাহর চোখ আছে না নেই চোখ না থাকলে কি কারো বলা হয় যে চোখের সামনে পাহাড়ের চোখের সামনে আছি পাহাড়ের চোখের সামনে বলা হয় না পাহাড়ের চোড়ার সামনে আছি বা ওখানে আছে এটা বলা যাবে আমি ইসলামী সেন্টারের চোখের সামনে চলবে নাই সে বলা যাবে না কিন্তু যার চোখ আছে چوکی چوک, چوک روپر رکھنا আমি دیکھیں آرہن کرال উঠালাম আল্লাহ আলোয়াহিও দোসর কাকে কার ঘটনা কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকমে এবং নিজের অনুসারী মমিনে তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকুমে তো ওই জাহাজের কথা পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে যা নৌ আলি ইসলাম নিজ হাতে তৈরি করেছিলেন তাকে উঠিয়েছিলাম আল্লাহ আল্লাহিও দোসর আলুয়া লৌহনের বহু বচন মানে হচ্ছে কাঠ বচন হ্যাঁ দোসর বলা হয় কিলোক কে কাঁটাকে পেরেক কে কাঁটা ছোট হোক আর বড় হোক এলো দোসর দেশ তো নৌকা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় কাট লাগে হ্যাঁ আর জন্য জড়ে লাগে তাকে আরোহণ করিয়েছিলাম এমন নৌকাই বা এমন জাহাজি যা ছিল জাতে আলোয়াহি ও দোষর কাঠ এবং পেরেক বিশিষ্ট হ্যাঁ বা পেরেক নির্মিত যাই বলেন যা কাঠ এবং আমার চোখের সামনে তার জাহাজ চলছিল সে জাহাজে কোন ঢুকতে পারে যে জাহাজকে আল্লাহ দেখছেন আমার চোখের সামনে চালাও আমার চোখের সামনে তাই না দেখেন সাধারণ মানুষ আপনি আপনার বাচ্চারা যখন খেলনা ঘরে খেলাধুলা করছে আর চোখের সামনে সজাগ হয়েছে বাচ্চারা খেলাধুলা করছে কোনো ভয় আছে যে ডুবে যাবে কারণ আমরা চোখের সামনে কিন্তু যখনই গাফিল হবেন আর মানুষ গাফেল হয় তখন বাচ্চারা ডুবে যায় অনেক সময় এই আরামে আমদ ভর্তি করছে বাবা মা দিকে ডুবে বসে আছে আল্লা বলতে চলছে না জাহাজ ধ্বংস হবে না জাহাজের যাত্রীরা ধ্বংস হবে এই জাহাজ চলবে আমার চোখের সামনে জাহাজ আর লেমান কানা কফের এই জাহাজ আমি তৈরি করেছি এক জাতিকে রেহাই দেওয়ার জন্য রক্ষা করার জন্য কাফের আর এক জাতিকে কািষ্ঠ তাদেরকে ধ্বংস করার জন্য তাই আল্লাহ বলছেন যে এ ছিল প্রতিদান স্বরূপ লেমান কানা কুফের সব লোকদের জন্য যারা কুফরি করেছিল বাজার সাথে কুফরি করা হয়েছিল কুফির নু আলি সালামের সাথে কুফরি করা হয়েছিল নু আলি ইসালাম মের হেফাজতের জন্য নু আলিস কে রক্ষা করার জন্য আল্লাহ রব জাহাজ তৈরি লেমান কানা কুফের যার সাথে কুফরি করা হয়েছিল তাকে তার বদলাশ প্রতিদান স্বরূপ তাকে রক্ষা করার জন্য যখন বন্যা আসবে তো বন্যা হচ্ছে এমন এক বন্যাই হোক আর আসমানি জমেনি কোনো দুর্যোগ হোক বালামসিবত হোক অথবা আগুন হোক আসল যে আল্লাহ যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটাই না করবে যদি ব্যতিক্রম কোনো আল্লাহর অর্ডার না হয় তাহলে ইব্রাহিম আলী ইসালামকে আগুনে ফেলা হলো আগুনকে কিছু আল্লাহ না বললে আগুন জ্বালিয়ে দিত এখন ঠান্ডা হয়ে যানিমের ক্ষেত্রে আলা ইব্রাহিম এত ঠান্ডা না ঠান্ডা আর সহিমত নিরাপদ রাখ এবারিম কে তো এখন আগুন ঠান্ডা হয়ে গেল অর্ডার নুআ আলি সালামের ক্ষেত্রে হয় খাস অর্ডার করতে হয় যে সবাই ডুবেন এই প্রতিদান স্বরূপ অদলা স্বরূপ লেমান কেনা কুফের ওই সব লোকদের জন্য অর্থাৎ নু সালামের জন্য নু আলিসের অনুসারীদের জন্য যাদের সাথে কুফরি করা হয়েছে কাফেররা কুফুরি করেছে ওদেরকে ধ্বংস করা হয়েছে এদেরকে নাজার দেওয়া আছে এবং তার জাতি মমিনের সাথে মা পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতি যারা ইমানদার হয়েছিল প্রতিদান স্বরূপ ওই ব্যক্তির যেই ব্যক্তির সাথে কুফুরি করা হয়েছে অর্থাৎ নৌ আলি ইসালামের সাথে যে কুফরি করা হয়েছে অজুহেদ আমরো এবং তার নির্দেশকে অস্বীকার করা অমান্য করা হয়েছে আর তিনি হচ্ছেন যা কে আছে তিনি হচ্ছেন রসুলাম নৌ আলি ইসাল্লাম তাহলে এখানে দলিল হচ্ছে আমার চোখের সামনে এই পানি জাহাজ চলবে আল্লাহর চক্ষু আছে তৃতীয় আয় সুরায় তোহার আয় নম্বর উনচল্লিশ আসে না যে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী ফেরাউনের দরবার কত লোক থাকে এটা আমাদের মহাজনের দরবারের শেষ নেই তাহলে একটা যদি রাজা হয় তো রাজার কত দরবারের লোক মনে আসবি কি এমন ভালোবাসা যে ভালোবাসায় থাকতে পারছে এই কে রক্ষা করতে হবে রাখতে হবে ভালোবাসা ঢেলে দাও আল্লাহবাসা ঢেলে দিচ্ছি ওয়াল্কাই তো চোখের সামনে এখানে এক বচন ব্যবহার করা হয়েছে এক বচন দিয়ে হয়েছে আর বহু বচন দিয়ে এসছে রবিনের কি রয়েছে এই আয়াতগুলিতে যে অর্থে চক্ষু হয় আলামা আলী কবে সুবাহ যেমনটা আল্লাহ সুবাহী হইতে পারে কোরআনে কেরিম স্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে আইন চক্ষু শব্দ দিয়ে মোজাফাত এলিহি আল্লাহর সাথে সম্পৃক্ত করে মোফরাদ বচন ও মজমু আহু বচন একটি আয়নি আইন এক বচন আর আয়ন হচ্ছে আর হাদিসে দ্বি ব্যবহার হয়েছে হাদিসে দ্বিবচন এসেছে দুই বচন সাথে সম্পৃক্ত করে দ্বি ব্যবহার করা হয়েছে ও কারণ এক চোখ হইতো তাহলে তো কি বলতেন কারো যদি একচোক থাকে তো কানা বলবেন কিনা কানা আর হাদিস বলছে না তোমার রব না তাহলে তার মানে আল্লাহর পাইচোক আছে থেকে আল্লাহ রবুল আলমিন তারপরে আসবে আল্লাহ রেখেন দলিল আমাদের কাছে আর চক্ষু আছে এটাও তিন আয়াতে পেলেন তাহলে চক্ষু আছে আর দেখেন আল্লাহ শোনেন এই কথা আমরা বলবো না বলবো না বেশ কিছু আয়াত আসছে বেশ কিছু আয়াত এখানে অল্প নিয়ে আসে আল্লাহ সামিউন কত যে আসা হচ্ছে কোরআনে বহু আয়াত রয়েছে আয়াতের শেষ গলিতে এখন মানুষ কি দিয়ে কান দিয়ে এখন যদি কেউ বলে যে আল্লাহ শোনেন ঠিক আছে এখন আল্লাহর কান আছে কিনা। বলবো যে আমরা জানি না এক নম্বর কথা লোকা তিন রকম করে ব্যবহার হয়েছে হে আল্লাহ রসুল আল্লাহর কি কান আছে জিজ্ঞেস করেননি যখন সাহাবাই করেন নি আর আপনাকে আমাকে বলা হয়েছে এই জিজ্ঞাসা হচ্ছে বেদাত এবং তুমি বিদাত জিজ্ঞেস করবে না যেখানে তারা থেমে সাহবাই থেমে গেছেন অথচ তাদের জিজ্ঞাসা করার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা ছিল সরাসরি যার কাছে ওই হচ্ছে তাকে জিজ্ঞাসা করার বেটার আছে স্বয়ং রসুল্লা তারপর জিজ্ঞেস করতে নাই। কত তাহলে আদব ছিল তাদের যে যদি আমাদের এই ইমান ফরজ হইতে আল্লাহর কান আছে কিনা জানা তো অবশ্যই তারা জানতেন তারা জানছে জানছেন যতটা বলে দিচ্ছেন অতটা বিশ্বাস করা আর অতটা আমল করা আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণে যথেষ্ট অতিরিক্ত আমাদের এই জিজ্ঞাসা করা চলবে না জি যেমন সাহাবাই কেরামদের চরিত্র ছিল আদর্শ ছিল দিন ছিল আখলাখ ছিল আমল ছিল ওইরকম হইতো আপনাকে চলেন এখন শেখ সালা এবং আঠাইশ পারার প্রথম সুরা তার প্রথম আয়াত মোহান আল্লাহ বলছেন যে নিশ্চই আল্লাহ শোনলেন্লা কথা আল্লাহ কি হবে হে আল্লাহ রসুল কি হবে বাদ অনুবাদ করা নবী সব জবাব দিয়ে দিছেন আবার জিজ্ঞেস করছো এল্লাহ এবং আল্লাহর কাছে অভিযোগ করছিল যেই মহিলা আল্লাহ ইয়াসমা তাহা আল্লাহ তোমাদের উভয়ের কথা শুনছেন আবার বলছেন তারপর সর্বশ্রোতা সামেউ এবং পার্থক্য আছে একটু মানে কোন কিছু কিছু কিছুক্ষণ যেন শুনছেন যেমন আমার কথা আপনারা এখন যে শুনছেন যতক্ষণ বলছি এটা হচ্ছে সামেউন বোঝা গেছে না সামেউন এমনি চলতে চলতে কানে একটা কথা আসলো শুনলেন সামেউন আর মনোযোগ সহকারে যদি শোনেন তো মোস্তা মেউন এই জন্য সম্পর্কে কথা লবেন তোমরা শোনো মনোযোগ সহকারে শোনো করিয়াল কোরআন ফস্তা মেউলাহ যখন কোরআনে তেলাওত হবে তখন তোমরা ইস্তেমা করো এমনি শোনা আর ইস্তেমা মানে মনোযোগ সহকার শোনা শব্দ শোন কর্ণপাত কর্ণপাত করলাম না ঠিক কিনা আশেপাশে মেলা হয়েছে মেলা মালাজন কথা বলছে কিন্তু একজনের কথা একবার ফলো করে শুনছেন যে কি বলছে ও এটা হচ্ছে ইজতেমা আর হচ্ছে কোরআনের করতে পারে সেমা করতে পারেননি মানে মনোযোগ সহকারে শোনা মন দিয়ে অন্য মানসকে হয়ে নাই আর শ্যামিওন মানে সর্বশ্রোতা সবকিছু জিনিস শোনেন আল্লাহ রব্দুল আলমিন আমরা সবকিছু শুনি না সেই জন্য আমরা তবে সোনার শ্রবণ শক্তি আছে এই সীমিত অর্থে বলা যেতে পারে কিন্তু আমরা শ্যামিওন শোনি দুটো কথা দুদিক থেকে বললে একটা শুনি আর একটা শুনি না ভালো করে কত দুর্বল আমরা তারপরে অহংকারের শেষে তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি নিমজ্জিত হয় যে আশেপাশে বলছে এই কথাটা বলো না এটা বলো না মানে এড করতে বলছে কিছু কিচ্ছু শোনে না রাখার বলছি তোমাকে বললাম এই কথাটা বলো স্বামী স্ত্রী সময় রাগারাগি হয়ে যায় যা যাদের স্ত্রী অথবা স্বামী ওই রকম মোবাইল কানে ধরে নিলে আর আশেপাশের খবর থাকে না এই কথাটা বলে দাও কথা বলে দাও বললো না রেখে দেওয়ার পরে মেজাজ গরম হয় না হয় ঘটে কত দুর্বল মানুষ ইনসান ও দায় সত্যি আল্লাহ বলেছে মানুষকে কত কমজোর করে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল করে সৃষ্টি করা আল্লাহ সামিউন আল্লাহ আল্লাহ শোনাটাকে একটু চিন্তা করেন প্রস্তস্ত হবে আল্লাহ সবকিছু শোনেন যা সামনে হয় যা দূরে হয় কাছে হয় দূরে সবকিছু শোনে ঠিক না শুধু আরবি ভাষাগুলো শোনেন না সব ভাষাই শোনেন আচ্ছা সব ভাষা শোনার পরে প্রত্যেকটা ভাষা পৃথক পৃথক শোনার পরে আল্লাহ সবগুলো না বুঝেন না শুনলাম তো হয়েছে মার্কেটে শুক্রবার খুব হইছে কিন্তু কোনটাই বুঝলাম না কি হচ্ছে না হচ্ছে কিন্তু আল্লাহ সব আলাদা আলাদা শুনে যত পৃথিবীর ভাষা আছে আর আঞ্চলিক ভাষা আছে ভাষা ছাড়া বিভিন্ন টান টন ভাষায় বিভক্ত আঞ্চলিকতার কারণে সমস্ত ভাষা আল্লাহ শোন শোনার পরে আল্লাহ জানছেন যে কি বলল বান্দা আর তারপরে আল্লাহটাকে সাড়াও দিচ্ছেন বান্দার হ্যাঁ একজন বাংলায় দোয়া করছে একজন আরবিতে করছে একজন ফিলিপিনেতে করছে আবার একজন বাংলা বাংলাটি বাংলা একজন ওই বাংলা কক্সবাজার একজন বাংলা সব আল্লাহ হ্যাঁ শুনছেন শুধু এক ভাষা নাই সারা বিধি কত ভাষা সব শোনার পরে ওদের আস্তা আমার কাছে দোয়া করে আমি তোমাদের ডাকে সারা দেবো দিচ্ছে না দিচ্ছে না সুফান আল্লাহ তারপরে আল্লাহর কদর করলেন নাহি যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিলেন না সুফেন আল্লাহ যে কত মহান আল্লাহ যে কত বড় কি আল্লাহ আকবর কথাটি শুধু মন্ত্র পড়ছেন আপনি আল্লাহ আকবার চিন্তা করেন যে এই একটা সোনা দিয়ে আল্লাহকে বলে চেষ্টা করেন যে আল্লাহ কত বড় তাহলে আল্লাহ কত মহান তাহলে চিন্তা করেন আপনি দেখার বিষয়টি যদি চিন্তা এক একটা গুণ নিয়ে আপনি যদি ভালো করে গভীরভাবে আঁকিদা মজবুত হবে তা আপনার প্রচন্ড হয়ে যাবে পাহাড়ে না আল্লাহ হচ্ছে আল্লাহর মারেফাত আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আর এই সুফি পিদের মারেফাতে এগুলো হচ্ছে সিরকি কুপুরি মারেফাত আর যেই মারিফাত কোরআন সোনাতে শেখা হচ্ছে যে আল্লাহর সোনার গন্ডি নিয়ে চিন্তা করেন আপনি জি এর মারিফাত দিয়ে চিন আল্লাহর মারিফাত করে এইভাবে এই জন্য বলা হয়েছে মারিফাতি আল্লাহর এগুলি নিয়ে যদি একদিকে তবু আপনার ইমান কেড়ে না অত কথা সামান্য দুর্বল করতে পারবে না কি করবে মেরে দিবে আর কি করবে তুমি টুকরো টুকরো করবে একটু করে আর কোনো দিশেই বাবা না কি করছো না করছো টুকরো করছো না কি করছো কিছু দিয়ে রাহামদুলিল্লাহ এই আয়াতে আল্লাহ যে সোনেন এর তিনটি দলিল আছে লক্ষ্য করেছেন না করেন নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ তারপরে আরেকটা সোনেন আর বাসির আসলো দেখারও দলিল তাই এই আয়াতে দেখার দলিল আছে কারণ অধ্যায় আছে যে আল্লাহর শোনা এবং দেখার প্রমাণ এই আয়াতের তার আল্লাহর সোনার ও প্রমাণ রয়েছে আল্লাহ দ্বিতীয় আয়াত দেখেন মহান আল্লাহ ইনকাত মহিলা নবী করিম সাল্লামের কাছে এসে হ্যাঁ কি করছিল বাদানুবাদ করছিল আল্লাহ তাই না বলেছেন আর আল্লাহর কাছে অভিযোগ করছিল হাই আল্লাহ আমার কি হবে হাই আল্লাহ আমার কি হবে এত আস্তে আস্তে কথা বলছে সাহাবিরা বলছে আমরা পাশের নবী পাশে শুনতে পাইনা কত আস্তে বলছে কথা আস্তে বলছে পাশে আমরা রসুল পাশে বসে আসছি একটু শুনতে পাইনা শাসমের সাথে কথা বলছে কিন্তু ঘটনা কি ছিল ঘটনা এই ছিল যে বুড়ি মানুষ আর বুড়া বুড়া হইলে তো রাগ বেশি হয়ে যায় জানেন কিনা বুড়ো হারনি বুঝতে না যত বয়স বেশি তত রাগ বেশি মাঝখানে একটু ঠান্ডা থাকবে কারণ যুবকদের আবার একটু রক্ত গরম থাকে তখন বেশি রক্তের গরম দেখায় অনেক সময় স্ত্রীকে আর তারপরে মাঝারি বসে যখন চলে একটু হুঁশ জ্ঞান হয় নারী স্ত্রীর স্বাদছে খিটখিটা হয়ে যায় হ্যাঁ অসুস্থ হলে মেজাজ হয়ে যায় ওই রকম বুড়ো হইলে একটু রাগ বেশি হয়ে যায় যাক এটা মানুষের স্বভাব আর কি ছোট বাচ্চাদের মধ্যে হয়ে যায় তো এই সাহাবি খাওয়ালাবিনতে সাহাবাহ এর স্বামীর নাম দিন যে কিছু হোক না কেন স্ত্রীর এই জেহারের বিধান আসছে স্ত্রীকে হারাম করার জন্য জাহিলিয়াতের যুগ থেকে এই চলে আসতো স্ত্রীকে হারাম করার জন্য বলতো যে তোমার পিঠটা আমার মায়ের মতো মায়ের পিঠ না? তাদের উদ্দেশ্য কি হতো মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম তুমি স্ত্রী হারাম হয়ে যাবে স্ত্রী কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এর জন্য বড় কাপ আছে ওই কফ কথা বর্ণনা করা হয়েছে এখন এই মহিলা ইয়ার্লা ছোট ছোট বাচ্চা বুড়ো বৈশাখের বাচ্চা হয়ে গেছে ছোট ছোট বাচ্চা ওই মহিলা এসে বলছে ইয়ারসুল আল্লাহ আল্লাহর কাছে শিকায়ত করছে অভিযোগ একদিকে রসুল হোসেন বলছেন যে সমাধান দেন আর নবি আমার কাছে তো কোন ভাই আসে আমি বলতে পারবো না বলছে হবে কি তাহলে আমার স্বামী তো আমাকে হারাম করে নিয়েছে আল্লাহর কাছে আমি অভিযোগ করছি আমার অভাবের দারিদ্রের এবং আমার একাকি হয়ে যাওয়ার আমার স্বামী যদি বুড়ো বয়সে বারো ছেড়ে দেয় আমি যাবো কোথায় যুবতী তাহলে কেউ বিয়ে করতো কে বিয়ে করবো আমাকে ছেড়ে দিয়ে যাও নেই বল তোমার বাচ্চা তুমি নিয়ে যাও তাহলে বাচ্চাগুলো মরে যাবে কারণ বাপ এগুলো ভালো করে যত্ন করবে না মায়ের মতো যাবে মরে যাবে বাচ্চা গুলো মায় ছাড়তেও পারছে না যা যাও এরা অনাহারে মরে যাবে দা আর যাও দেখেন একটা মহিলা কত অলংকার পূর্ণ ভাষা বলছে দাও মানে এরা বরবাদ হয়ে যাবে দায়ে হয়ে যাওয়া থেকে হ্যাঁ যাও মানে ক্ষুধার্ত হয়ে যাবে যদি এদের পরিচর্যা হবে না ওই জামান আর যদি আমি এগুলোকে নিয়ে নি ওর বাপের কাছ থেকে তাহলে পরিচর্যা তো ভালো হবে দেখাশোনা ভালো হবে কিন্তু খাওয়াবো কি যাও সুতরাং ক্ষুধার্ত হয়ে মরে যাবে তুমি আমার সমাধান দাও আসমান থেকে নবিসের কাছে ওই আসেনি কিছু বলতেও পারছেন না আরাম জানিলে তুই যদি এরকম করতো হারাম হয়ে গেছে বিবি হারাম হইলে ছাড়ো যা যখন নাজফারা শুনিয়ে দিল্লা সাল্লাম কাছে এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত দ্বিতীয় আয়াত ইহুদিদের সম্পর্কে সুরে আল ইমরান আয়াত একশো একাশি লাকি আল্লাহ নিশ্চয় আল্লাহ শোনলেন ওইসবীদের কথা কালো যারা বলে বা বলেছেল আল্লাহ কি ফকির আল্লাহ কত বেয়াদি ইসরায়েল ইহুদি কত বেয়াদু আল্লাহর সাথে কত বেহাদবি করেছে আল্লাহ রসুল সাথে কত বেহাদি করেছে আম্বিয়ারুসুলগনকে তারা খুন করেছে আল্লাহ কোরআনকারী বলেছে এদের মধ্যে কোন অপরাধ নাই সুদ খাওয়া থেকে শুরু করে ঘুষ খাওয়া থেকে শুরু করে এবং ধর্ম ব্যবসা থেকে শুরু করে যে তাবিজ ব্যবসা মিলাদ ব্যবসা কবর ব্যবসা মাজার ব্যবসা আর এইসব কোরআন খানি বকসানো ব্যবসা খতম ব্যবসা এইগুলি ব্যবসা ওই ইয়াহুদ্দি ধর্মগুরুদের থেকে এসছে আল্লাহ কোরআনকারী বলেছেন সমস্ত অপরাধ মধ্যে ছিল خیرات کر گرب کے সাদকা اللہ کی گریب কি سادک خیرات کر কথা। কোরআন আয়াত নাজেল করলেন হলো বাস করে রব তো হয়ে গেছে আমরা দিতে পারছি আর আল্লাহ চাইছে তো আল্লাহ বলেন যে আল্লাহ ওদের কথা শুনলেন এ বদমাইশদের কথা ইহুদিদের কথা স্বামী আল্লাহ যেটা আকিদা এখানে দেখার বিষয় আল্লাহ শোনেন তারপরে রায় দেখেন তৃতীয় ধারণা করে মোনাফিক রাখি এই ধারণা করে পাপিষ্ট গো যারা পাপ করে চোখের সামনে পাপ করবে না এখানে করবেন ছবি খুলবেন না কারণ আমি না দেখলে পাশের লোক দেখে নিবে কি বলবে যে ক্লাসে এখানে হ্যাঁ ফেসবুক খুলে বসে আছে ঠিক না কিন্তু চোখের আড়ালে গিয়ে রোমে গিয়ে একবার নোংরা ছবি খুলে দিচ্ছেন যদি আল্লাহর ভয় না থাকে হ্যাঁ বলু না? যারা লোকজনের সামনে ভালো আল্লাহ এবং তাদের আলাপ সির্রাহম তাদের গোপনীয় অবস্থা এবং নজুয়াহুম তাদের চুপি কথা নজুয়া বলা হয় এখান থেকে মোনাজাত মোনাজাত চুপি কথা বলা চুপি কথা প্রকথন আমি কি শুনি না এইরকমই ধারণা করে গোবনে আজকাল এই মোবাইলের যুগে বড় ফেতনা হে যুবতীদের মাঝে অবৈধ সম্পর্ক কখনো লোকের সামনে কথা বলবেন না আপনি অবৈধ কথা কিন্তু নির্জনে অবৈধ সম্পর্ক স্ত্রীর সামনে কখনো আপনার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবেন না হ্যাঁ স্ত্রীকে চোখের আড়ালে মায়ের চোখের আড়ালে বাপের চোখের আড়ালে ঠিক আছে মা কে জানতে দেয় না বাপকে জানতে দিলেন স্ত্রী কে জানতে দিলেন না আল্লাহকে জানতে দিলেনা হলে তারপরে কি পাপ করা যাবে যেমন আমি আল্লাহ শোনা শোনবো না সির্রাহম তাদের গোপন কথা তাদের চুপি সারে কথা অবশ্যই অবশ্যই আমি তো শোনবই প্লাস আরো শোনো দুই নম্বর কি একটা আল্লাহ শোনছেন সবকিছু আর আমার দূতেরা তাদের পাশে বসে লিখছে আমার দূতের আল্লাহ কারা মানুষ দূত না এখানে রসুল রসুল মালাইকা রসুল নাস মানুষের রসুল আমি আর রসুল গণ আর মালাইকা রসুল হচ্ছেন আসেন যিনি দূত আর তারপরে কেরামান কাতেবিন সম্মানিত ফেরেস্তারা আল্লা তো জানছেন সাত আসমান ওপর থেকে দেখছেন তার উপরে লেখা হচ্ছে কারণ কাল কি এটা হইতে পারে যে আল্লাহ বলছেন যে তুমি এই কাজগুলি করেছ আমি দেখেছি হ্যাঁ আমি শুনেছি বলছেন না অস্বীকার করবে আল্লাহ বলছেন শুধু আমি বলবো না আমি তো সবকিছু জানছি তোমার চোখের সামনে দিয়ে দেওয়া হবে পড় আর পড়ার পরে বলবে কোন কর্মলিপি হাজাল কিতাব এই পুস্তক ছোট কথাটাও ছাড়েনি কেনাম কাছে বড়টাও ছাড়েনি এত লুকিয়ে করেছিলাম তাও ছুটে সব কিছু রেকর্ড করে রেখেছে অবাজাদু যাদু হাদের যা কিছু আমল কর্ম করেছিল সেখানে হাজির পায় ভালো করলেও হাজির অনেক সময় নেকি করে ভুলে গেছেন একটা লোক এসে বলছে যে আপনি আমার অনেক উপকার করেছিলাম আপনি মনেই না যে উপকার করেছিলেন হয় না হয় না আপনি পাবেন ওটা আপনি ভুলে গেছেন বদলা পাবেন এমন কথা নাই মা মেলো ভালো করেছেন অসারঋণ ভালো করেছেন তাও পাবেন আপনি হাজির আর মন্দ করেছেন সেটাও আপনি হাজির পাবেনা তোমার প্রতি কার কারো জুল করবেন না অবিচার করবেন সুরেশ জোখরফের আজ নম্বর আসি ছিল এখানেও কি রয়েছে আল্লাহ শোনেন গোপন কথা দুইজনের নবী মুসা রসুল হারুন কি আল্লাহ নবী করলেন ইন্না নিশ্চয়ই আমি তোমাদের দুইজনের সাথে আছি আসমাও আমি শোনা আর দেখছি এ আয়াতে সোনা দেখা দুটি প্রমাণ হইলো আল্লা সনের আল্লাহ দেখেন তারপরে কথাটা ভুল সুখ কেন আয়াতের কিছু অংশ একবার নাজেল হইলো বাকি অংশ যখন নাজেল হইতো তো কিভাবে ওই আয়াতের সাথে অন্যান্য আয়াতগুলোকে সেট করা হইতো যখন কোরআন একসাথে করা হইল তখন মনে রাখবেন এবং খালিফা যেহেতু অন্য অন্য সুরা ধরেন নাজল হল আয়াতল হইলো তারপরে বেশ কিছু সময় পরে ধরেন বাকি আয়াতগুলি নাজল তার মধ্যে সামনে যে আয়াতটি রয়েছে তখন নবী কি বলতেন जरा कहि ओहिर लिखकेंत गुर और लिख बुजल पर लिख अमुक तरतीब हयात आयत और आयतर तरतीब गल्ला पक्ष थी सूतरा ये हम ओहिभित এটি হচ্ছে অহিভিত্তিক আর তারপর ঐক্য মত হয়েছে কেউ দিমত করেনি সুতরাং সেটা ওইভাবে রাখা আবশ্যক আল্লাহ বলছেন আলাম আলম মানুষ কি জানে না যে বেআ আল্লাহ দেখছেন দেখার প্রমাণ পাওয়া গেলেন তারপরে সন্ন্যত নাহ অথবা তাকুমুল্লাইল যখন তুমি তাহজ বড় তাকুমুল্লাইল বলে কেমন হয়ে যাবে তখন তখন তাহত বড়ো আল্লাহ দেখছেন সব সময় আল্লাহ দেখছেন কিন্তু বিশেষ বিশেষ সময়গুলিকে বলা হয়েছে পতাকাল লোবাক সাহেদিন এবং শেষদা কারিদের সাথে তোমার নড়াচড়া কেউ আল্লাহ দেখছেন কখনো শেষদা অর্থাৎ জামাতে যে তুমি নামাজ পড়ো তা নবী করিম সাল্লাহ জামাত জামাতে ইমাম হয়ে নামাজ পড়াতেন জামাতের উর্ধে কেউ না যে একে একে নামাজ পড়ে নিবে মসজিদে যাবে এটা চলবে না যতই বড় রাষ্ট্র নায়ক হোক না কেন আর যতই বড় সে অলিউল্লাহ হোক না কেন এ কথা বলতে পারবেনা যে আমি সব গরিবদের সাথে জামাতে গিয়ে নামাজ পড়বো না এটা চলবে না তোমার লোভ মানে হচ্ছে এক লুটিয়ে আর একটা হচ্ছে হরকত করা না একবার কে আমা রুকুতে একবার বসেদের মাঝে অর্থাৎ মুসলিম যার সম্বন্ধন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে মানে জামাত সহকারী তাহলে এই আয়াতটিও জামাতের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে আল্লাহ সোনা এবং দেখা কিসের দলিল আছে এখানে কে বলতে পারে হ্যাঁ দেখার দলিল আর কিছু নেই সোনা আছে ইন্নাহু আস্বামী তিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন সোনার দলিল আছে তারপরে তারপরে আয়াত শোনেন সুরাতের আলোচনা চলছে মোনাফিকদেরকে বিশেষ করে বলা হয়েছে কিন্তু এই আয়াতের সম্বোধন সবাইকে মমিন তাদের কেউ কাফের কেউ মমিন মুসলিম কেউ আর মোনাফিক কেউ হে নবী বলো তোমার শুধু মুখে দাবি করি না যে আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম কর্ম করো আমল করে দেখাও। তোমাদের আমল দেখছেন এখন দেখছেন রসুল আগে এবং পরে আলোচনা সিয়াক এবং সাবাক যেটা বলা হয় যে ধারাবাহিকতা যেখানে সেটা হচ্ছে কি সম্পর্কে মোনাফিকদের সম্পর্কে আর এই মোনাফিকরা প্রথম এরা নবী সালামের কাছে কসম করে করে যখন কোন তাদের দোস্তুটি ধরা পড়ে যেত মোনাফিক কপটতা তখন কসম কসম করে করে বলতো যে আর আমাদের উদ্দেশ্য এরকম ছিল আসলে আমরা এইরকম আসলে এইই করতে চেয়েছি দেখো আমল করে দেখাও আল্লাহ তোমাদের আমল দেখছেন এবং আসতো না এসার অন্ধকারে আসতো না সেজন্য সব জায়গায় ভারী নামাজ মোনাফিকদের ওপর কোন নামাজকে বলা হয়েছে এসা এবং ফজর এসা ফজ আজকালকার মুনাফিক আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না আজকাল বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে কিন্তু বিদ্যুৎ নেই গ্রাম লোকের জন্য এসব নামাজে কি চেনা যায় এ সাথে অন্ধকার আর যাবে না ওই যে মাকে ঘরে ঢুকলো তো ডুকলো খেয়ে দেশো শুয়ে যা হ্যাঁ ওই মহিলার সাথে নামাজ পড়বে যদি নামাজ পড়ে ওত মোনাফি মোনাফি চরিত্র শহরের লোক শহরের মধ্যে জানা মোনাফে কি চরিত্র যাদের তাদেরকে চেনা যায় কোথায় রাত এগারোটা বারোটা টিভি আছে শহরে কাজ কর্ম ব্যস্ততা এসে এই বারোটা একটাই শুইলো ঘুমাইলো সকাল নয় পরে দোকানে মসজিদে না পেলে জানতে হয় যেগুলো শহরে মোনাফেক বাস করছে মোনাফেকের দুটি চিনার দুটি লক্ষণ ছিল ফজরে পাওয়া যায় না আর সাথে পাওয়া যায় আর প্রবাসী যদি মোনাফিক চিন্তা হয় হ্যাঁ কাজের সময় দেখলে বুঝবে নামাজ যদি মসজিদে দেখতে পানি মুসলিম আছে না যেমন এখন পাক শাক করছে জোহর আগে যদি ডিউটি শেষ হয়ে যায় ঢুকেছে এখন ওই জোহরে নামাজের সময় পাক করছে কারণ এই সময়টা কাজে লাগাইতে হবে নামাজটা কাজে লাগলো না বোঝা গেছে নামাজটা কাজে লাগলো না ওই দিয়ে পাক শাক করছে নামাজ পড়লেও অনেক লোক বলেছে আছে মোনাফিক চরিত্র আছে বলেছেন এই চরিত্র যদি কারো থাকে তো মোনাফেক আসরের সময় খেয়ে দিয়ে একটু কারণ ডিউটি চারটাই আজকাল তিনটাই আসর আজান সে তারা মোনাফেক থাকে আর মমিন কষ্ট হল চারটাই ডিউটি নামাজ পড়তে যাবে সাড়ে তিনটা বাজবে আর এই সময়টা তারপর এ মনাফেকে খুঁজে পাওয়া যায় না ফজরে হাজির হলে খাটি মুসরিম এখন কোন খেতে আছেন নিজের বিচার নিজেই করেন আল্লাহ জানা হেদায় তো প্রবাসীদের মধ্যে মনাফেক চিনার উপায় বললাম শহরের মোনাফিক চিন্ন উপায় বললাম আর গ্রামের মোনাফিকরাও দেখছেন এখানে শুধু রসুল কথা বলেন মুসলিমরাও দেখছেন তো যদি বলে যে রসুল দেখছেন এইটা কিন্তু বেরুলবি দলিল বেরুলা এই কোরআনের আয়াত কেখা অপেক্ষা করে তারা কি বলছে দেখো না তো কিছু না ঠিক ঠিক দিলে মূর্খ জাতি আরবি বুঝো সরাসরি চেষ্টা করো তা আল্লাহ শুধু রসুলের কথা বলেছেন তারপর বলছেন মমিন দেখছেন করছে আমি খন্ডনটা শিখে ওর কাছে কারণ খন্ডনটা সব জায়গায় পাবেন না তরজমায় পাই যাবেন সব জায়গায় আমার চেয়ে ভালো করে তরজমা নিজে করে নিতে পারবেন চার এম আবু হানিফা শাহি মালিক আহমদ সেই যুগের যত মোমেন মমেন আমাদের চেয়ে শ্রেষ্ঠ মমিন ওরা কারণ যুগের দিকে নবীর জামানের কাছাকাছি যত তত খাঁটি মমিন ঠিক কিনা আল্লাহ কি বলছেন আল্লাহ দেখছেন তোমাদের আমল রসুল দেখছেন তাহলে আমি বলি রসুল যদি আজকে একশো বছর আগে আপনার দাদা আমলের লোকেরা দাদার দাদা দাদার বাপেরা ওরাও মোমিন মমিন মুসলিম ওরাও হাজির নাজির তাহলে কারণ আল্লাহ বলছে মমিন রাও দেখছেন যদি সব মমিন বোঝানো হয় তাহলে তাহলে বুঝাচ্ছেন সব মমিন না তোমার মসজিদে যে সব মমিন রাজা তারা দেখছে। বুঝা গেছে তাহলে আয়াতের অর্থ কি করবো যে রাসোরম তার জীব দেখছেন ওই সব মোনাফিকদের যারা তার সাথে মানে কোন মমিন দেখছেন আপনার মসজিদের মুসল্লিরা দেখছেন যে হ্যাঁ ব্যক্তি ফজরে আসছে কিনা আসরে আসছে কিনা পাঁচকটা নামাজে দেখছি কিনা ঠিক না আমাকে কি দেখতে পাবেন আপনি যদি আমার মহললাই না যান এখান থেকে কি করে দেখবেন দেখেনা ঠিক ওই রকমই তাহলে বোঝা গেল যে মোমিনরাও দেখছেন বলা হয়েছে তো মোমিনদেরকে তো হাজির নজর বলছেন ওদেরকে তো হাজির নাজের বলছেন ওই আল্লাহ রব আলমিনের সত্তা ছাড়া আল্লাহ সময় দেখেছেন দেখছেন দেখবেন আর রসুরুল্লাহ তার জীবদ্দাহী দেখেছেন যারা তার সামনে মসজিদ নবীতে নামাজ পড়তে এসে আসা কে কেমন শুধু নামাজের বিষয়টা নামাজ ছাড়াও খুব গরমের সময় ইয়ার রাসুল খেজুর পেকে আছে এই যদি চলে যাই তো খেজুর সব নষ্ট হয়ে যাবে ইয়ার রাসুল আল্লাহ এই সময় আমাদের সবার যাওয়া জরুরি নাই কে অনেক লোকই যাচ্ছে হ্যাঁ আর আপনি একটু যান আমরা বেরোচ্ছি একটু বাড়ির বাড়ি ঘরে কাজটা সেটেনি তারপরে আসছি আসছে আর কোথায় আসছে ফাঁকি বাকি নাম ফাঁকি কোথায় তোমাদের তোমার বহুদের হাজির হইলে না তোমরা খন্দ করলে ওই কাফেরদের কাপের দিলে আর ওদের সাথে যুক্তি করেছে তোমরা আসো বাইরে থেকে ভেতর থেকে আমরা সাহায্য করবো তোমাদের কাফের মক্কার কাপের তো বলে এসেছো আর তারপরে ওসুল্লাহ দেখলেন যে তবুকে তোমরা গেলে না সে তো দেখছেন তোমাদের আমল এই সব কথা বলা হয়েছে যে বিষয়টি এখানে শেখানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহ দেখছেন তাই শেখ আয়াতিলিমাগুলি থেকে যেটি দেখাবার বিষয় আয়াতে এই আয়াতগুলিতে ওয়সফুল্লাহ সুবাহাম আল্লাহ রব আলিনের গুণ বর্ণনা করা হচ্ছে বিশ্বামে যে তিনি আল্লাহ সোনেন সত্যিকার অর্থে সাথে তুলনা থেকে ফাল যে আল্লাহ শোনেন এবং দেখেন এর প্রমাণের ক্ষেত্রে আল্লাহ শোনেন এই শব্দগুলি এসেছে বেলাফজিল এই ভাষাতে এটা হতেই পারে না এইকাল আল ইসাইন বাসির যে অমুক শোনেন আর দেখেন যতক্ষণ পর্যন্ত সে না শুনবে না দেখবে যে শোনে যে দেখে তার ক্ষেত্রে কথা বলা ঠিক না তাই বলছেন যে ফালাই ওকাল তাই বলা এটা মোটেই চলবে না এ পাহাড় শোনে দেখে যাবে। দেখে বলা যাবে। যাবে এ দেখে না যাবে দেখে না দেখার ক্ষমতা নেই আল্লাহ দেখেন আল্লাহ শোনেন বলে এই শব্দগুলি বলা হয়েছে আজকে এখানে আলোচনা শেষ করা যাক বাকি ইনশা আল্লাহ তালা আমাদের ধারাবাহিক চোখে থাকবে আল্লাহর বলেছেন আমাদের কে সহিদা জানার মানার এবং আল্লাহ সম্পর্কে সত্যি কি মারে ফাঁত জ্ঞান অর্জনে তৌফিক দান করেন শীর্ঘ বিদ্যার্থী হয়েছে তা তৌফিক দান করেন সালিয়ান মোহাম্মদ ওাল আলী ওসাহ